আসসালামু আলাইকুম বাদ বিন্দু আমার পূর্বের আলোচনায় ইসলামের বৈশিষ্টের কথা আপনারা শুনেছেন ইসলামের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আরও কিছু আছে যা আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে ইসলামের মহান বৈশিষ্ট্য সমূহের মধ্যে এটাও একটা বড় সুন্দর দিক যে ইসলাম সুদ এবং ঘুষকে হারাম ঘোষণা করেছে সুদ মানুষের জন্য যে কত বড় ক্ষতিকর জিনিস তা আমরা সবাই বর্তমান বিশ্বে প্রচক্ষ এবং বাস্তবে দেখতে পাচ্ছি সুদের কারণে এক শ্রেণীর মানুষ চরম সম্পদশালী হয়ে বিরাট লাভবান হচ্ছে আর এক শ্রেণীর মানুষ এই সুদেরই কারণে নিঃস্ব কাঙাল হয়ে যাচ্ছে এই সুদের কারণে কত দেশ বিলীন হয়ে যাচ্ছে এবং কত সমাজে অশান্তি এবং হাহাকার নেমে আসছে এই সুদের কারণে তাই ইসলাম এক মহান ধর্ম যে ধর্মে এই সুদকে হারাম ঘোষণা করা হয়েছে মহান আল্লাহ রবুল আলমিন বলছেন আর সুদ হালাল করেছেন হারাম অতএব যার কাছে আল্লাহর এই ঘোষণা এসে যাবে সে যদি সুদ থেকে বিরত থেকে যায় তাহলে পূর্বে যা কিছু হয়েছে তার দ্বারাই সেগুলিকে আল্লাহ রবুল করে দেবেন যখন সুদের ব্যাপারে মানুষের জানা ছিল না প্রাথমিক ইসলামে সুদ ব্যাপক হারে চলতো সুদের অপকারিতা সম্পর্কে সুদের ক্ষতি সম্পর্কে কারো জানা ছিল না তাই আল্লাহ তখন এই আয়াত আয়াতিল করে তাদেরকে বললেন যে তোমরা পূর্বে যারা সুদ খেয়েছো এই আয়াত আসার পরে যদি তোমরা সুদই কারবার ত্যাগ করে দাও আর যদি সুদ না খাও তাহলে আমি তোমাদের পূর্বে কৃত সমস্ত কিছুকে কে করে দেব। তাই বলছেন যদি কেউ সুদ খাওয়া ত্যাগ করে দেয় ফালাহ তাহলে তার পূর্বে যা কিছু হয়েছে তার আর কোন অসুবিধা হবে না ওমান কিন্তু কেউ যদি এই নির্দেশ আসার পরে পুনরায় সুদ খেতে যায় ফুল নার তারাই হবে জাহান নামি হুমফি হা এবং তারা জাহান নামে চিরস্থায়ী হবে আল্লাহ রব্বুল আলমিন সুদকে হারাম করতে গিয়ে বলছেন এম হাকুলো থাকে না সুদ খেলে মাল অনেক অল্প টাকা দিয়ে কাজ শুরু করলাম সুদ খেতে খেতে যেন অনেক টাকা হয়ে গেল দেখতে অনেক লাগে কিন্তু এর পরিণতি হচ্ছে এতে কোনো বরকত থাকে না কোন দিকে কিভাবে ধ্বংস হয়ে যাবে আমি আপনি বুঝতে পারবো না সুদ খেয়ে খেয়ে সুদ খেয়ে খেয়ে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছেন কিন্তু আল্লাহ দেবেন এক ধাক্কায় আপনার বিগত দিনের কয়েক বছরের সুদী উপায়ে উপার্জিত অর্থ সব শেষ হয়ে যাবে কারণ আল্লাহ তাহলে কিভাবে আপনাকে ধ্বংস করবেন কিভাবে আপনি মিটে যাবেন কিভাবে আপনার টাকা বিলীন হয়ে যাবে भा दिगे चले जाए बुजते थक सूद के मिट्टी दिन और सबका खायर दान इत्यादि कर ले आल्लाबुल आलमीन माल के बारान तो भाईरा इलामर महान शिक्षा हम इाम मानुष बेचे थकते बोले सूदी कार बार त्यागर दीते कारण ये सूद कारण आज के समाजे अनेक हाहाकारद रसल्ला सल्लाहसल्लाम তিনি হাদিসের মধ্যে বলছেন লাহ আহ ওয়া শাহু ও তার ওপরে লানত যে সুদ খায় তার উপরেও লানত যে সুদ দেয় তার উপরেও যে লুদই কারবার লেখাপড়া করে তার ওপরেও লানত যে সুদের সাক্ষী দেয় আল্লাবী বলছেন গুণাতে সুদ খেয়েছে তারও গুণা হবে যে সুদ খাওয়াই তারা হবে যে সুদি কারা করে তারও গুণা হবে যে সুদের সাক্ষী দেবে তারও গুণা হবে কত বড় জিনিস এই সুদটা ইসলামে এটাকে হারাম করা হয়েছে কেন কারণ আমাদের একটা সুখের জীবনের জন্য যাতে করে সবাই ভালোভাবে বসবাস করতে পারে আজকে আমরা সমস্যায় পড়ে গেছি অনেকের মেয়ের বিয়ে তার সাহায্যের দরকার আমাদের এমন অবস্থায় পৌঁছে গেছি আজ আমরা বিনা সুদে কারো সাহায্য করতে আমরা চাই না ভুলে গেছি আমরা ইসলামের মহান শিক্ষাকে ভুলে গেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আদর্শকে তার তরিকাকে যে আল্লাহ রসুল সাল্লা আমাদের উপরে সুদ খোর্প করেছেন আল্লাহ করতে আমরা যেন সুদই কারবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি আর এটা হচ্ছে ইসলামের একটা মহান বৈশিষ্ট্য ইসলামের একটা মহান দিক আর এই সুদের গুণা কেমন জানেন আর অপরাধ কতটা জানেন ছোটখাটো অপরাধ নাই অনেক বড় অপরাধ সত্তর স্তরের সুদের ব্যাপারটা বা সুদের গুণাটা সত্তর স্তরের তার সব নিম্ন পর্যায়ের গুণা হচ্ছে এই যে কোন ব্যক্তি তার মায়ের সাথে ব্যবচার করলো না উদাহিক মায়ের সাথে ব্যবচার করার যে গুণা মায়ের সাথে ব্যবহার করা যে অপরাধ এরকম হয় সেই ব্যক্তি যে সুদ খোয়া ত্যাগ করে থেকে বেঁচে থাকতে বলেছে সুদি কারবার ত্যাগ করতে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিদায়ী হচ্ছে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি অনেকগুলি জিনিসকে হারাম ঘোষণা করলেন সেই সাথে তিনি কথাও বললেন যে যত সুদি কারবার আমার চাচার ছিল আব্বাস করার সময় বললেন আমার চাচার যত সুদি কারবার আছে আমি সব মকুব করে দিলাম সব মাফ করে দিলাম সেই বিদায়জ্জের দিনে বলেছিলেন কারণ এই সুদ বড় অভিশপ্ত জিনিস এ থেকে আমাদেরকে বাঁচতে হবে এইভাবে ঘুষ এটা একটা মহান ইসলামের বৈশিষ্ট্য যে এই ঘুষকে ইসলাম হারাম ঘোষণা করেছে আজকে আমরা সবাই ভুক্তভোগী সবাই আমরা দেখতে আছি যে কোনো কাজ হোক না কেন ঘুষ ছাড়া আপনার কোন কাজ আগে বাড়তেছে না আপনার কোন কাজ ঠিক মতন হতেছে না আপনার সমস্ত কাজ যেন বাধা পড়ে যাচ্ছে যখন ঘুষ দেবেন তখন আপনার সব কাজ হয়ে যাবে ইসলাম বলছে না ঘুষ চলবে না ঘুষ খাওয়া হারাম রাসুল্লা সালামের পক্ষ থেকে তো এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য যে ইসলাম ঘুষকে এবং সুদ হারাম করেছে এইভাবে ইসলামের বৈশিষ্ট্য ইসলামের সুন্দর দিক হচ্ছে যে ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে পাক ও পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দেয়নি বরং ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে অংশ এবং এক শাখা হিসাবে গণ্য করেছে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল লাগবে। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিতে গিয়ে ইসলাম অপবিত্রতা অবস্থায় গোসল করার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজ পড়তে গেলে উদু করতে হয় এ শিক্ষা আমাদেরকে দিয়েছেন জুমার দিনে উদু করতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হয় এ কথাও শিক্ষা আমাদেরকে দিয়েছেন অনুরূপভাবে বকরা যখন আসে তখনও সুন্দর পোশাকে নিজেকে সজ্জিত হয়ে যাওয়ার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে শুধু কেন কারণ ইসলামের মধ্যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিরাট বৈশিষ্ট্য এখন এখান থেকে একটুকু বিরতি নিচ্ছি তারপরে আবারও আপনাদের কাছে আসবো ইনশা আল্লাহ শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝেনা সত্য মিথ্যা বুঝে না সেটা মূলত বিদ্যা যে বিদ্যা আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে ভয় করতে পারে, জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই দেখুন ফাঁজা ইলে আমল প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে অসন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বাংলায় Marriage or divorce? What's the Islamic community? to keep divorce. Solution or problem? Join family system. Heaven or hell? Big fat dealers have become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস টিভি বাংলায় দাজ্জালের কপালের উপরে মানে দাজ্জাল কাফের। মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া করবে প্রতি বুধবার রাত ১২টায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম বলছিলাম যে ইসলামের এটাও একটা মহান বৈশিষ্ট্য এবং সুন্দর দিক যে ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করেছে মানুষকে উৎসাহিত করেছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তাই শিক্ষা দিয়েছে অপবিত্র হয়ে গেলে গোসল করো জমার দিনে গোসল করো নামাজ পড়ার আগে উজু করো ঈদের দিনে গোসল করো ইত্যাদি শিক্ষা এর শিক্ষা শুধু না তাই প্রত্যেকটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল লাগবে এটা ইসলামের শিক্ষা যখন কোনো পুরুষ তার স্ত্রীর সাথে সবাস করবে তখন সবাস করার পরে উভয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রেখে উভয়কে গোসল করতে হবে এই গোসলকে ফরদ গোসল হিসাবে গণ্য করা হয়েছে যদিও আমাদের অনেকেই এ বিষয়ে আমরা জানি না পবিত্রতার খেয়াল বা পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখি না ইসলাম বলছেন না গোসল করতে হবে আসলে আমাদের কাছে ইসলামের শিক্ষা না থাকার কারণে এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না এই গোসলটা ফরজ গোসল আমরা ডেলি যে গোসল গুলা করি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ঘাম হয়েছে গোসল করি কাজে থেকে এসে গোসল করি আর কোন কোনো সময় গোসল করি অনেক সময়ে আমরা এই যে গোসল করি এই গোসলগুলো কিন্তু কোন জরুরি গোসল না এটা আপনার মুস্তাহাবো না কিচ্ছু না এগুলো হচ্ছে আমাদের নিজের রুচি আর রুচির ব্যাপার কিন্তু যখন আমি অপবিত্র হয়ে যাব সহবাস করার পরে স্ত্রীর সাথে মিলন করার পরে তখন কিন্তু ওই গোসলটা জরুরি গোসল তা ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা শিক্ষা দিয়ে বলেছে যে আমাদের কি গোসল করতে হবে এইভাবে যখন নামাজ পড়তে যাবেন তখন আপনাকে উজু করতে হবে আর এই উজু করার ফজিলতের কথা ইসলামে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যখন বান্দা নামাজের জন্য উজু করে হাত ধয় মুখ ধয় পা ধ মাথায় মাছা করে তখন তার এই অঙ্গগুলি থেকে সমস্ত গুণাগুলা ঝরে পড়ে যায় এবং যখন মাথায় মাসা করে তখন মশার সাথে সাথে মাথার সমস্ত গুণা ঝরে যায় এই ফজিলতের কথা বলে গেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম উদ্দেশ্য পরিষ্কার পরিচ্ছন্নতা কারণ এর মধ্যে রয়েছে পরিষ্কার মুসলিমের হাদিস রসুল করিম সাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলে দিব না যে কাজটা করলে তোমাদের গোনাগুলি মাফ হয়ে যাবে আর তোমাদের মর্যাদা সম্মান আল্লাহ রসুল কাজ হচ্ছে কষ্টের সময় অসুবিধা হলেও ওই সময় উঁচু করা অনেক সময় উঁচু করতে কষ্ট হবে বিশেষ করে ঠান্ডার সময় পানি ঠান্ডা মৌসুম ঠান্ডা আবহাওয়া ঠান্ডা উজু করতে না আমাকে জিতে হবে নামাজ পড়তে হবে আর উজু ছাড়া নামাজ হবে না তাই কষ্ট হলেও আপনি উজু করেন আল্লাহ নবী বলছেন যে কষ্টর সময় সুন্দর করে উজু করলেন সুন্দর করে শুধু যে বাস তাড়াতাড়ি করে গেলেন আর হাতে মুখে কোন রকম করে মুখটা ধুলেন আর কোথাও পানি গেল কোথাও পানি গেল না কোনো জায়গায় শুকনো এরকম করে নামাজ পড়তে যায় নামাজ ঠিকই পড়ে আর নামাজ হবে না যদি উজু ঠিক মত না হয় নামাজ কবুল হওয়ার জন্য উজু শর্ত কিন্তু আমাদের অনেকে এগুলি খেয়াল রাখে না তাড়াহুড়ো করে যায় আর তাড়াহুড়ো করে বাস উজু করে নিয়ে কোথাও ভিজলো কোথাও ভিজলো না আর চলে গিয়ে নামাজ পড়ে নিলো আর সে মনে করলো যে যা আমার নামাজ হয়ে গেছে জিনা এভাবে নামাজ হয় না আপনারকে নামাজ পড়তে হলে সুন্দর করে উঁচু করতে হবে ভালো করে হাতটা ধুতে হবে এবং খেয়াল রাখতে হবে যে হাতটা আপনার সব ঠিক মতন ভিজেছে কিনা হাতে সব জায়গাতে পানি পৌঁছেছে কিনা মুখটা ঠিক মতন ধোয়া হয়েছে কিনা যেখানে যেখানে ধোয়ার দরকার সেগুলো ঠিক মতন ধোয়া হয়েছে কিনা পাটা ঠিক মতো ধোয়া হয়েছে কিনা ঠিক মতন আঙুলের কি বলে জ্বরগুলোতে পানি পৌঁছেছে কিনা ঠিক মতন মাথাটা হয়েছে কিনা এগুলি আপনাকে খেয়াল রাখতে হবে কারণ নামাজের ব্যাপার নামাজটা বিনা উজুতে কবুল হবে না একটি মেহানত করবেন একটি পরিশ্রম করবেন এই যে আমাদের প্রচেষ্টা দুনিয়ার এই সামান্য জিনিসের জন্য আমরা যে এত কিছু ভাবি এমন বেতন কাটতে দিই না তাহলে আপনি যে নামাজটা পড়ছেন যে নামাজ আপনার মুক্তির একমাত্র উপায় যে নামাজ আপনার মুক্তির উপকরণ হবে কে আমাদের নামাজ আপনার জন্য সাফল্য সেই আপনি না কবুল হচ্ছে হচ্ছে না। সেই কবুল হওয়ার জন্য যে শর্ত করা হয়েছে যে আপনাকে সুন্দর করে উজু করতে হবে তার সেই সুন্দর করে উজুটা আপনি করবেন না তাড়াতাড়ি করে চলে যাবেন তাই আল্লাহ রসুল বলছেন যে সুন্দর করে উজু করবে তার ফজিলত হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন তার গুণাগোলাকে মাফ করে দেবেন আর তার দরজাকে বুলন করবেন ও কাসরাতুল খোঁতা ইলাল মাসাজিদ আর দরজা বুলন হয়ে যায় তার গোনা খাতা মাফ হয়ে যায় যে খুব বেশি বেশি দিকে যাতা করে সত্যি করে মানুষ পাঁচ নামাজ আদায় করবে তখন বারবার মসজিদে যাবে আসবে মসজিদে যাবে আসবে আর সে যতবার যাবে তার প্রতিটি পদে পদে গোনা মাফ হবে এবং তার মর্তবা তার সম্মান মর্যাদা বৃদ্ধি সে আরো উন্নত এবং তার আরো মর্যাদা বাড়বে আর এটাকে বলা হয়েছে মতো যে এই কাজগুলি করে তরসুরে কারিম সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিতে গিয়ে আগে উঁজু করতে হবে উঁজুটাকে সুন্দর করে করলে তার ফজিরত কি সেই কথাগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কারো এই শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা সুন্দর করে উদি করি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা যেন খেয়াল রাখতে পারি এটা হচ্ছে ইসলামের একটা মহান বৈশিষ্ট্য এবং ইসলামের একটা মহান দিক যে দিকের কথা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং ইসলাম আমাদেরকে বুঝিয়েছে এইভাবে আজকে অনেকেই আছে রাতে ঘুমায়। ঘুমিয়ে আছে ঘুমন্ত অবস্থায় নাইট ফলস হওয়া স্বপ্ন দোষ হওয়া এটা আমাদের সবারের সাথে জড়িত একজন যুবক হিসাবে যখন থেকে একটা মানুষ সাবলক হয় তখন থেকে এই জিনিসটা তার মধ্যে আমাকে কি করতে হয় আমরা থেকে যাই আর ওই অবস্থাতে আমাদের সমস্ত কাজ হতে গোসল কখন করি যখন আমার গোসল করার মানে রুচি আসে মানে আমার উপরে যে গোসল ওয়াজিব আছে আমার যে আজকে রাতে স্বপ্নদোষ হয়েছে এই কথাটা কিন্তু আমরা মনে রাখি না আমার আজকে গোসল করতে হবে কারণ শরীরটা ঘেমেছিল শরীরে গন্ধ আসছে এই জন্য গোসল করতে যায় কিন্তু আমার যে স্বপ্ন দোষ হয়েছে ওই গোসলটা যে আমার উপরে জরুরি এটা যে ওয়াজিব গোসল এই কথাটা আমরা স্মরণে রাখি না তাই বলছি ইসলামের মহান শিক্ষা হচ্ছে যখন কারো স্বপ্ন দোষ হয়ে যাবে তখন সে গোসল করবে আর সেই গোসল করার নিয়ম তরিকা কি তাও বিশ্ব নপী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম বলে দিয়েছেন গোসল করতে যাওয়ার সময় ওই জায়গাটাকে ভালো করে ধুয়ে নেবেন যেখানে আপনার বীর্য লেগে গেছে তারপরে সুন্দর করে উজু করবে যেমন করা হয় তারপরে হচ্ছে ইসলামের শিক্ষা এই শিক্ষা দিয়েছে আমাদেরকে ইসলাম আর এটা হচ্ছে ইসলামের একটা সুন্দর দিক যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা শিক্ষা দিয়েছে এইভাবে ইসলামের মহান বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম আমাদেরকে ত্যাগ এবং সহমর্মিতার কথা শিক্ষা দিয়েছে ত্যাগ করা ত্যাগ করা মানে কেমন মানে ও পাক আমি না পেলো ও পাক আমি না খেয়ে থাকি ও খাক এরকম একটা জিনিস আমাদের মধ্যে আসা আমাদের অভ্যাস হচ্ছে কি যে কে পেলো কি পেলো না কে খেলো কে খেলো না কার আছে কার নাই এ নিয়ে আমাদের কারো মাথা ব্যথা নেই আমাদের চিন্তা আমি জন্য বড় হয় আমার ছেলেরা যেন বড় হয় আমার ছেলেরা যেন ভালো করে খায় আমার ছেলেরা জন্য ভালো করে পড়ে আমি যেন সুখে থাকি আমি যেন শান্তিতে থাকি বাকি কার কি হচ্ছে ইসলামের শিক্ষা কিন্তু এটা না ইসলাম বলছে তুমি অপরের জন্য সহমর্মিতা হবে ওপরের জন্য তুমি সদৈ হবে আর তুমি অপরকে নিজের ওপরে প্রাধান্য দিবে আর এই গুণ ছিল সেই লোকগুলির গুণ যে লোক গুলি ছিলেন মোহাম্মদ রসুলের সাহাবি যাদের হওয়ার কথা কালামের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আল্লাহ রবুল আলমিন সাহাবিদের কথা উল্লেখ করে বলছেন যে তারা তারা ভালোবাসে হা যারা এলেহীন যারা তাদের কাছে হিজরত করে গেছিলেন তাদেরকে তারা ভালোবাসত মহাজের সাহাবিরা মদিনায় গেছিলেন নিঃস্ব অবস্থায় কিছুই ছিল না সমস্ত ধন মাল পরিবার আকা পয়সা এমনকি পর্যন্ত আশ্রয় দিয়েছিলেন কে মদিনা আর সাহাবিরা যাদেরকে আনসার সাহাবি বলা হয় আল্লাহ তাদের এই ত্যাগের কথা উল্লেখ করে বলছেনমান এরা হচ্ছে সেই সাহাবি যারা ইমান এবং মদিনাতে আগেই বসবাস শুরু করেছিল তারা ভালোবাসত সেই সাহাবিদের আর তারা তাদেরকে নিজেদের ওপরে প্রধান দিত তাদেরকে নিজেদের ওপরে প্রধান দিতাও কেন বিহীন খাসা অথচ তারা নিজেরাই অভাবে ছিল নিজেদের প্রয়োজন ছিল তা সত্ত্বেও তারা নিজেদের প্রধান্য দিয়েছে এক মহান চিত্র ভাবা যায় না যে কিরকম তারা ত্যাগ স্বীকার করেছিল হাদিসের কিতাবে ইতিহাসের কিতাবে তাদের সেই ত্যাগের কথা উল্লেখ করা হয়েছে মহাজের সাহাবিদেরকে বললেন আমার বাগান তোমার বাগান আমার জমি আমি তারাক দিয়ে দিব তুমি তাকে বিয়ে করে নিবে এইভাবে সমস্ত কিছুকে কুরবানি দিয়ে ওই সাহাবিদের সাহায্য করেছিল ওই সাহাবিগুলি যারা এত গুণের অধিকারী ছিল আল্লাহ রবুল তাদের এই কথাগুলিকে কোরআনে তুলে ধরেছেন আমাদের জন্য কেন যাতে করে আমরাও ওই শিক্ষাকে গ্রহণ করি নিয়ে এরকম করতে পারি যে আমি পাই বা না পাই ও যেন থাকি কিন্তু তাকে যেন খাওয়ানো হয় কোরআনের অন্য একটি আয়তে আল্লাহ রব্বুল আলমিন গুণের কথা উল্লেখ করে বলছেনদের গুণ হচ্ছে যে তারা খাদ্য দান করে চাহিদা থাকা সত্ত্বেও এমন আলা আল্লাহবিহি খাবারের প্রতি চাহিদা থাকা সত্ত্বেও তার এই খাবার ওপরকে দেয় এটা কেমন কথা চাহিদা থাকা সত্ত্বেও দেয় তার মানে একটি খাবার আছে বা একটা জিনিস আছে যে জিনিসটার প্রতি আপনার কোনো আকর্ষণ নেই যে জিনিসটার আপনার কোনো দরকার নেই এই জিনিসটা যদি কেউ নেয় বা কাউকে দেন তো এটা কি কোন বড় কথা হলো ওটা তো আপনার দরকারই নেই ওটা তো ওর প্রতি তো আপনার কোন আকর্ষণই নেই খাবারের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও এই খাবার তারা ওপরকে দেয় কাদেরকে দেয় এতিমদেরকে বন্দীদেরকে এদেরকে এই খাবার দান করে অথচ খাবারের প্রতি তাদের চাহিদা থাকে এখান থেকেই শেষ করছি যে যেখানেই আছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত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 उ राउ बार्मिंग नम्बर शून्य আমাদের ইমেল করুন